আব্দুল্লাহ ইবনী মাসুদ রাজিয়াকে বলতে শুনেছি তিনি বলেন নবী সাল্লাহ্লাম বলেছেন এবং দুটি বিষয় ঈর্ষা করা বৈধ এক সে ব্যক্তির উপর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন অতপর তাকে বৈধ পন্থায় অকাতরে ব্যয় করার মতো ক্ষমতা দিয়েছেন দুই সে ব্যক্তির উপর যাকে আল্লাহ তাল্লাহ প্রজ্ঞা দান করেছেন অতপর সে তার মাধ্যমে বিচার ফেসালা করে ও তা অন্যকে শিক্ষা দেয়